আলহামদুলিল্লাহ জম كَمَا فَضَّلَ مَكَانًا عَلَى مَكَانٍ وَإِنْ سَنَنَ عَلَى শরী কলাহ নিহ মিস সিদন বসনদন ওন বীবন ওনৌলহ মদ না সুতালি অসহাবি বার কসল ও বার কলমত কী রং কশি র الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما বা দুই তিস্লা রহম নিরতু হ اللَّهِ ثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَتُنْ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال النبي عليه الصلاة والسلام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 وعلى محمد في মুহাম وعلى ফিলজসি মুহাম في القلوب وعلى ওবরি محمد في القبور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 মকব তো হাজ হেল তো মকব তো হাজ হেল তো বহুত হান্দে তু নে দিল তো বহুত হে মান্দে তু নে দিল তো বহুত হ চশমে যদানুগা ফেলা যা শাহ নবাশি এক চশমে যা দূল যা শাহ নবাশি শয়দ কেন গা হা গাহনবাশি শয়দ লালুর কান্দি লক্ষী বিবি বাগেখানার উদ্যোগ আয়োজিত আশী দিন অধ্যকারে মহতি মাহফিল উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ জাতির টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই পর্দার আড়ালে অবস্থান সম্মানিতা মা ও বোনের اللہ دربار سکل لکھ درود সালাম। স্যাদমুরসলিন রহমতুলআ শফী উলজন্বীত সসকলে ইমামসি শফী আজম রসুল আকরম রহমত আলম নবীল আজম হবীব কবরিয়া আশরফ আলাম্ব সদুলাম্ব শফী ম রসুল্লাহ কুরআন হকিম এর তিস আয়াত করেছে বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুল নবী সাল্লু আলাই ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছে সংক্ষিপ্ত সময়ে আয়াত হাদিসের আলোকে কিছু কথা আমার আপনার সকলের নাজাত হেদায়তের জন্য বলার মতো শুনবার মতো হিম্মত শক্তি তৌফিক এখলাস আল্লাহ দান করুন बदत कर कर करते गए भिन्न इबादत फजर क्षति होता जाए बहुदूर थे বৃষ্টি বাদলের দিন পায়ে হেঁটে গাড়ি ভাড়া করে কষ্ট করে এখানে আসছেন অবশ্যই কেউ খানার শুনে এবং এখান থেকে আপনাদের কিছু হাদিয়া দেওয়া হবে খানা টাকা এরকম কিছু নাই অবশ্যই আপনারা আসছেন একমাত্র আল্লাহ পাকের মহব্বত নিয়ে কি দান নিশ্চয়ই গণনা হিসাবে মাস্যমূহ আল্লাহর নিকট ইসনা আসার সাহারন বারো মাস محفوظر محفوظ محفوظ مدد دن لکھے سر دن لوہ محفوظ اللہ لکھے رکھے ভিত্তিতে বছরে মাস হবে بارٹی মিনহা আর হরুন এই বারো মাসের থেকে চার মাস আলাদা মাস হরুমতের মাস হারাম মাসুল হল আল্লাহ দিন বা সিদ্ধান্ত বিধান রসুল বলেন আফলামি বা রমাজানের রোজার পরে আল্লাহর কাছে উত্তম রোজা হল মহারমের রোজা নামাজ ফরোজের পরে উত্তম নামাজ হলো তাহাজুদের নামাজ রমাজানের রোজা ফরজের আগে মহরমের রোজা ফরজ ছিল পাঁচ অক্ত নামাজ ফরজের আগে তাহাজুদের নামাজ ফরজ ছিল শিথিল হয়ে গেল বাকি কোন ফজিলত কমায় নাই তাহাজুদের ফজিলতো এখনো আছে মহারপ্রমের রোজার ফজিলতো এখনো আছে এই মহরম মাস বারো মাস আল্লাহ লিপিবদ্ধ করেছেন বারো মাস এক বছর চার মাস মহরম রাজা জিল হাজা এই চার মাস যুদ্ধ করা হারাম বিগ্রহ করা হারাম কেতল কেতাল করা ঝগড়া করা মারপিট করা রক্তপাত করা করা হারাম। এই হার মাস আল্লাপ সমিত করে রাখছেন এই চার মাসে যেন কেউ মারপিট ঝগড়া ফাঁসা না করে কাফেরাও আল্লাহর এই আইন মানতো রসুল দুনিয়াতে আসার আগে কারণ এই বারো মাস তো নির্ধারণ হয়েছে আসমান জমিন সৃষ্টির দিন লৌহ মাহফুজ এবং ওখান থেকেই লেখা চার মাস আলাদা রজব কিন্তু আমার নবী এসে জি মাস নিষিদ্ধ যেই মাস যুদ্ধ করা নিষেধষ্ঠ হিজরিতে রসুল তাইফের মানুষের সাথে যুদ্ধ করেছিলেন क्यों एर पम्बा घटना अतएव आल्लाके हराम आदेश रहीव नहीं এখন বছরের নববর্ষ হয় মহার মাস দিয়া আজ মুসলমান হিসেবে মহার মাসের নাম আর অবিমাসের নাম মুখস্থ রাখবে দূরের কথা বাঙালি জাতি বাংলা মাসেরও নাম মুখস্ত রাখেন করে গলা বাজি করে আমরা দেশপ্রেমিক বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল আবদুল জব্বার রফিক বরাক রহমাত সালাম এরা জীবন দিয়েছিল ইংরেজির জন্য না বাংলার জন্য অথচ সেই বাংলা দিনটাকে স্মরণ করে ইংরেজিতে একুশে কপালে আর কি আছে বাঙালি বাংলা ভাষার জন্য জীবন দিল সেই দিনটাকেও ইংরেজিতে স্মরণ করে এর থেকে দুঃখের সংবাদ আরে বাঙালির কপালে কি থাকতে পারে আর মুসলমান হিসাবে আরবি মাসের খবর নাই पाशेर, छे, भीजा, परे चायर इंगी खाएंगी भाषा शिखार विरोधिता करा से কিন্তু আমাদের কপাল এমন কেনা খাও সবে কদরে খাও মেয়ের রাতে খাও এরপর রবিউল আউ্লে খাও মহারমে খাও এই খাওন দাও गणना नई पन्न शबान बरत कदर रत मेहरजे रत महरमे रत आल्ला सब भाई के हेदाय दान कर इंगरेजी सन गणना शुरू पृथ्वी खलीफतुलस्तीम खिलाफ जुगर बैशाख नवबर्ष शुरू हो सन বাদশাহ আকবর দিল্লির মসনদ থেকে চাষিদের খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা মাসের গণনা শুরু করে খাজনা আদায়ের সুবিধার্থে এই গণনা শুরু বাংলা বারো মাসে এক বছর ইংরেজি বারো মাসে এক বছর আরবি বারো মাসে এক বছর ব্যবধান হল তিনশো দিন তিনশত পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট এক বছর বাংলা ইংরেজি দিন। মিনিট এক বছর আরবি প্রত্যেক তিন বছরে আরবি এক দিন বেড়ে যায় প্রত্যেকটা চার বছর অন্তর বাংলা ইংরেজি একদিন বেড়ে ফেব্রুয়ারি ২৯ হয় কিন্তু গণনার আকের টাইমের রদবদলে আজ আরবি বাংলা থেকে চোদ্দ বছর বেশি একশো বছরে তিন বছরের ব্যবধান দশ তারিখ কে বলে আশুর আসারা আশারা বাণী দশ তার থেকে আশুর এই দিনে আল্লা পাক তার আপন অনেক নবীদেরকে অনেক मे आदमन तवा कबुल आदमनबी जतना ढुकलारृथिवीते आगमन करम নুহ নবীর কিস্তি যুদি পাহাড়ের সম্মুখে অবস্থান করলো সাত মাস পরে এই কত মহার নমী কত আগের কত আগে কেউ কেউ আমাদের ভেতরে ধারণা করে এই মাসের এত দাম কেন বলে কারবালার প্রান্তরে হোসাইন রাহু তালা নহুর শাহাদাতের কারণে মহার নমের দাম একটা মর্মান্তিক ইতিহাস ভিন্ন কথা কিন্তু এত বড় এই বরকতের মাস এবং অমর যে তার খেলাফত যুগে এই আরবি হিজ শুরু করলেন रसूल जन्मा रसुलर हिजरत गिजर गिजरतर हिजरत मिजयी हो सारा आर इसाराभ करतर माध्यम मक्का हाथे पे हिजरतर द्वारा गभर कान्न आल्ला हिजरतम से चलते सबा चोखे पानी कष्ट सब आल्ला से हिजरत गणना शुरू बड़ दामी मास मासे अल्लाह पक रबुल आलमी কবুলের মাস নাজাতের মাস গুনা মাফের মাস রোজা রাখার মাস রমজানের পরে দামি রোজা মহাক্রমের রোজা হিজরাত করে পয়ে গর চলে দশ তারিখ কেন রোজা রাখেন ইয়াহুদিরা বলেন মুহম্মদ আস্লাম আমাদের নবী মুসা ফেরাউনের ওই কবল থেকে চুবানি খেয়ে ধ্বংস হয়ে গেল আমাদের নবী মূসা আল্লাহর দরবারে শকরাধার্থে রোজা রাখছেন আমরাও তার শকরে রোজা রাখি আল্লাহর নবী বলেন নয় রোজা রাখো সেই দাবি তো আমাদের শুরু করলেন দশ তারিখ নবম হিজড়িতে আল্লাহ বললেন কাফের ইহুদির সাথে মোহালেফাত করো বিরোধিতা কর ওদের সাথে তাল মিলাইয়া বাদাত করা যাবে না কারণ ওদের এবারের মধ্যে দুনিয়া আছে তোমার দশ রাখতে হবে নবীজি সাহাবায়কের আমাদের বললেন আগামী বছর যদি হায়াত পায়। তাহলে শুধু দশ তারিখ রোজা রাখব না নয় তারিখ দশ দুইটা একত্রে রাখবো বা দশ এগারো নয় দশ বা দশ এগারো এবং রসুল বলে গেছেন এই মহরমের রোজা রত দা বান্দা একটা রোজা রাখবা পেছনে এক বছরের গুণা মাফ হয়ে যাবে কেউ যদি এ মাসে বৃহস্পতি শুক্র শনিবার তিনটা রোজা রাখে আল্লাহ বলেন এই মাসে তোমরা পরিবারের উপরে খরচ বাড়ায় দাও আনন্দ করো আনন্দ যদি তুমি খরচ বাড়ায় আনন্দে কাটায় দাও সারা বছর আল্লাহ তোমার আনন্দে কাটায় দিবেন ভিন্ন হাতিসে আল্লাহ নবী বলেন আজকে কি চোরের দল রোজা নাই নামাজ নাই টুপি নাই দাঁড়ি নাই হায় হোসেন হায় হোসেন কয়া চিল্লায় নামাজও পরে না অরে নবির দল লোকটা হুসাইন তালা আনহুর শাহাদাতের পেছনে সরযন্ত্র করেছিল সেই একই লোক হুসাইনের বড় ভাই পড়তে পারে না তাদের কাছে আমার প্রশ্ন ভাই জবাব দাও যেই লোকটা করার হোসাইন কে শাহাদলো সেই একই লোক হাসানের শাহাদাতের করলো জন্য আজ তুমি মর্মাহতো কান্না করো মিছিল দাও অত হাসান তার বড় ভাই তার শাহাদাত কেন তুমি পালন করো না জবাব চাই হাসানের সাথে দুঃশনী কি করার সুযোগ পেয়েছিলেন আলিরদ যারা এই অতিরঞ্জিত করে এরা দাবি করে আমরা শিয়া এরা তাজিয়া নাম দিয়ারা মিছিল দেয় সিলেটের রোডে গেছিলাম ঘোড়া নিয়া হোসাইনের সাথেদের মতো তারা যুদ্ধের প্রস্তুতি নেয় বানায় তারপরে দেয় সাজায়। যদি ওরা বলে এজিৎ কাফের না তাহলে তোমাকে এলাকার যাদের এজিৎ বানাইলা কাফের। কেমন তার ছেড়া চিন্তা করে বাগের এক আমল বেনামাজি আর গানজাখর হোসাইনের ভক্ত তো দুনিয়া তো কেমন হয়ে যাবে ময়দানে গিয়ে অত একক নামাজ সারে নাই নাই শত্রু চারদিক কারবালার প্রান্তরে ফরাত নদীর তীরে নামাজের টাইম হয়ে বেশ বলে আজান আজান্দা নামাজ নামাজ নাই এগুলি সত্য কথা বলার পরও আপনারা যদি আবার টেনশন করেন কি কইল তা আপনাকে ইমান কোথায় আল্লাহ আপনি হেদায়াত দান করবেন মহরমের দাম কি আল্লাহ রমজানের রোজার আগে নবীজি মোহরমের রোজা রাখছে গিয়ে মদিনায় নবী বলে গেছেন দুইটা রোজা রাখো হোসাইন হাসান আলীর দাম বেশি না বেশি। নবীর হুকুম মানবেন না কি বলেন মহারমে রোজা রাখবেন আশুরার দিন তাহলে রোজা রাখতে হলে নয় দশ বা দশ বারো তারিখ হলো বারোই অক্টোবর আশুরা তাহলে এগারো বারো বা বারো তেরো রোজা রাখতে হবে দুইটা এগারো বারো বারো তেরো ইংরেজি এদিক দিয়ে নবী বলছেন খরচ বাড়ায় দাও আর রসুল বলেন তোমরা রোজা রাখো আবার বললেন তোমরা খরচ বাড়ায় রাখলে খরচ কেমনে খরচ করলে রোজা রাখবো এক নাম্বার জবাব হল সাহারিয়ার ইফতারির মধ্যে দামি দামি খানার আয়োজন কর আল্লাহর মোহাবত রসুলের সুনত মনে করে রসুলের হাদিসের কথা মনে করে দুই নাম্বার খরচ রেখা তোমার আত্মীয় স্বজন পরিবারদের নতুন পোশাক দাও গরিবের দান আল্লাহ তোমার মহরমের এই বরকতের মাস আল্লা পাকাল আমিন এই মাসে নবীর বা কবুল করেছিলেন যে আদম জানাতে ঢুকার পর আল্লাহর নিষিদ্ধ গাছের কিনারায় গেলেন আল্লাহ বলে নিষিদ্ধ গাছের কিনারায় যাইবানারে আদম শয়তানের দোকায় পড়ে গাছের কিনারায় যখন চলে গেল আল্লাহ আদম হওয়াকে সবন্দিবার যে দায় দুনিয়ার জমিনে ফালাই দিলেন দীর্ঘ কয়েক বছর আদম ন বিশেষ দায় কানলেন আল্লাহ ভুল করে সি মাফ করে দাও মার্জিত দীর্ঘ বছর আদম কান্নার পরে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমি জুলুম করেছি আল্লাহ যেদিন আদমের ঘোষণা ক্ষমা করে দিলেন ক্ষমার ঘোষণা দিলেন ওই দিনটা ছিল দিন আরাফ আরাফার ময়দানে আদম হওয়ার সাথে মোলাকাত হয়ে গেল সাক্ষাৎ হলো পরিচয় লাভ হলো আরাফ ময়দান আদম নবী বললেন রে আল্লাহ দুনিয়ার হাওয়া পাতা শরিলে মানাইতে পারি না কি করি আল্লাহ বলে বাইতুল্লাহ তাওয়াফ করলে আমি আল্লাহ ওই বরকতে তোমার অনুকূলে করে দেব আদম নবী বাইতুল্লাহ তালাশ করে কোথায় বাইতুল্লাহ পূর্ণ চিহ্ন পাওয়া যায় না কারণ আদম নবী দুনিয়াতে আসার দুই হাজার বছর আগে এই জমিনে জিনেরা বসবাস করেছিল দুনিয়াতে আসার দুই হাজার বছর আগে জিনিস এই জমিনের বাসিন্দা ছিল জিনের আল্লাহ পাক জিঙ্কি উৎখাত করে জমিন থেকে তারা আল্লাহ বিচূর্ণ নিচ্চুন্ন হয়ে গেল আল্লাহ বলেন রে আদম আমার ফেরেস্তাদের বানানো কাবা ঘর তুমি নতুন করে আবার নির্মাণ করে নাও। আল্লাহ বলেন ও আদম কাবা ঘর বানা কোথায় কাছে জমিনের আলো বাতাস আদম নবীর অনুকূলে চলে আসলো আদম নবী আল্লাহর দরবারে তওবা কবুল করেছেন কান্না করেছেন আদম নবীর একটা নিষিদ্ধ গাছের কিনারায় কত কান্না করা দরকার মাস বছরে বছরে এসে তোমাকে বার্তা বাহানা দেয় বার্তা জানায় দেয় মানুষ আদর্মীর তো বার মাস কিন্তু আবার সে যাই গেল তোমরাও বা করো চোখের পানি যদি সেরে কান্না করো তো বা করো আল্লাহ পাক চোখের পানির বিনিময় পানিটা গালের নিচে আসার আগে সব গুণা আল্লাহ মাফ করে দিবে এ মাস করার মাস আদম নবীর তো বা কবুল হয়ে গেল আদম নবী দুন আল্লা কবুল করলেন এই এই মাস এক দামি মাস। এই মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আদম নবীর পরে ইদ্রিস নবীর সম্মান আল্লাহ অনেক বাড়ালেন ইদ্রিস নবীর পরে এই জমিনে বিশাল এক প্লাবন হলো ছিল তারা সারা কেউ নাই ছয় সাত মাস এই কিস্তি পানির মধ্যে ভাসতে ছিল ভাসতে ভাসতে গে যদি নামক পাহাড়ের কিনারায় লাগলো এই নুহ আলাইহি সালাম জমিনে নাজাতের রাস্তায় মাসে রাখছেন নুহু নবীর পরে আল্লাহ পায়গম্বর ইব্রাহিম নবীকে এই জমিনের মধ্যে পাঠাইছিলেন পায়গম্বর ইব্রাহিম যখন নমৃত মাথা গরম করে ব্রহীম নীম কে আল্লাহ আগুন থেকে নাজাদ দিয়েছে আল্লাহাক বলেছিলেন কুলনা বারদ আল্লাপাক ইব্রাহিমের উপরে আগুনকে ঠান্ডা ফুলের বাগান বানায় দিলেন কে বানাইলেন আর ও জোরে বলেন সে আল্লাহ কি নাই ক্ষমতা কি দুর্বল তাহলে আল্লাপাকুদরতি ভাবে সে একটা পাথরের ব্যবস্থা করে দিলেন পায় গম্বার ওই পাথরের উপরে তার রইলেন আর পুরা চেহারার আলোতে অন্ধকার কু আলো হয়ে গেল আর ওরা আবার খুশি হয়ে গেল ইউসুফ নবী কে যে দিন আল্লাহ এই অন্ধকার কূপের থেকে উপরে উঠায় না যাতে ওই দিন ছিল মহরমের দিন কাদের কামালে তুহি মের গা হা খারাপ লাগে আপনাদের মিশিল দিবেন না দশ তারিখ হ্যাঁ হা আল্লাহ আপনি আমাদের কবুল করেন গুনাহের জন্য বলিনা রে ভাই যদি করে বসা যায় না বরং এই চেয়ারে যদি বসতে হয় আল্লাহ জোতা সোজা করা লাগে মা বাবার দোয়া লাগে ঠিক না। তাকে দেখোক এক নজর ই এহি তু মেরা মূল তু মে মানুক শরীরের ওজন পরিমাণ স্বর্ণ যে দেবে সেই কিনবে কার সাধ্য আছে বলে বাচ্চা কারো সাধ্য কার স্বামী টাকা দেয় জুলায় উসু বেরে করে বাড়ি নিয়ে যায় একটা না খায় শুকায় স্বপ্নে পাগল হয়ে গেছে তা একদিন দেখে না একাধারে তিন দিন না তিন বছরে তিনবার ঘুমের বের করে জুলাই খায় উঁচু পাগল চিনা কে যুব যেই মিশরের প্রধানমন্ত্রীরা ও জুলায়খার বাবারে গণনায় ধরে কারণ মিশরের ধনী দ্বিতীয় বছর আবার জুলায়খা স্বপ্ন দেখে দরজার সামনে সেই যুবক দাঁড়ানো বান্ধবীরা বলে কি রে বলে কি তাও বলার ভাষা নেই তৃতীয় বছর যখন আবার সুদর্শন যুবকের দেখে বলে একটু পরিচয় দাও কত আর মিস দিবা কথা বলা দরকার এইবার যুবক বলে এতটুকু পরিচয় দিল তারিখের গুল্লি মারি দৌড় দে কোনো আর টেনশন নাই জুলায় পরের দিন খুব খুশি পাইয়া পাইয়া অন্তত ভরা খুশি জুলায় বান্ধবীদের সাজে সজ্জিত মিশরের প্রধানমন্ত্রী খুশি হ্যাঁ এমন একটা মেয়ে আমার দরকার বিশ্ব সুন্দরী বড় লোকের মেয়ে এবার জুলাইখার স্বামী দমকা বাজায় সাজগোজ নিয়ে যখন মিশরে রাখ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সিংহাসনের মধ্যে নজর করে দেখে আমার স্বপ্নের যুবক না অচেনা যুবক এখানে বসে আছে জুলায় খার মনটা কালা হায় গেল চোখের পানি সেরে বাবা বলে কি ব্যাপার বলে আমি দেখেছি পরে হিডার ওটাকে করতে হবে ফিরানো যাবে না কি দুঃখা বলে মালি কিন্তু বিয়ে তো হই গেল ইউসুফের খবর নাই কত বছর পর জানি ইউসুপ এই জমিনে আসে সে তো এখন মিশরে নাই সে তো হলো সিরিয়া কেনান এলাকায় কেনা বিবাহ হয়েছে জুলেখা কান্না করে মালিক আমার জীবনের সব আমি একজনের জন্য রিজার্ভ করে রেখেছি অন্য কাউকে শরীফ হতে না আল্লাহর কবুল করে নিলেন পুরুষত্ব আল্লাহ গোপন করে দিলেন দুনিয়ার কেউ জানার উপায় নাই একদিকে প্রধানমন্ত্রী স্বামী দিকে বড় ধোনির মেয়ে জুলায় কার কাছে ঘটনা বলল বলার উপায় নাই সব আমার কপাল পোড়া প্রেম কাহিনীর কথা না দেখ দেখ কেমন সুন্দর সবক এই জায়গায় পাইলাম জুলাইখা দুনিয়ার মানুষের প্রেম কাহিনী দিদি স্বামী হিসাবে প্রধানমন্ত্রীর দুনিয়ারে তোরে পাঠাইছি দুনিয়ায় তোরে পাঠাইছি ওরে দুনিয়া তোরে পাঠাইলাম দুনিয়ায় একটু এক আমলের জন্য খানার জন্য না ঘুমানের জন্য না ওরে দুনিযাতে এদের সাথে ম কিন্তু কেউ তারা আসল না কারণ আসল মালিক হলাম আমি আল্লাহ এদের সাথে জুলা এখার মতো থাকবি খাবি আমি আল্লাহর জন্য রিজার্ভ রেখেছি বররা তুইটা তুই কান্না কর জুলাই যেমন আসল খাঁগা বহার আসল জন্য রিজার্ভ রেখেছেন দুনিয়াতে মানুষ তোর আসল আমি আল্লাহ ইউসুম নবী জুলাইখার ঘরে থাকলেন লম্বা কথা এক পর্যায়ে জুলাইখার এক অপবাদী ইউসুম নবী জেলখানায় চলে গেলেন আবার ব্যাখ্যা মিশরের প্রধানমন্ত্রীর কাছে প্রিয় হয়ে গেল প্রিয় হওয়ার পরে ইউসুফ নবী এবার অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন অর্থের দায়িত্ব নেওয়ার পরে এক পর্যায়ে তদানীন্তন সময়ের বাদশা মারা গেল পরবর্তী প্রধানমন্ত্রী ইউসুফ নবী হলো ইউসুফ নবী হওয়ার পরে সাত বছর ইউসুফ নবী এক তিন তাকায় দেখে আমার সেই দশটা ভাই খানার সিরিয়ালে দাঁড়ানো ইউসুফ নবী ফেলছে আর আমার সেই দশ ভাই যারা কুয়ায়ে ফেলছে কিন্তু এই সেই ইউসুবেই দেশের রাজা ইউসুফ নবী খানা দিয়া বলে তাড়াতাড়ি এদের বিদায় করে দাও খানা বাড়ায় দাও দাও পুরান টাকাও ও বস্তার মধ্যে দিয়ে ফেরত দে কর্মচারীরা খানাও দিলো ওদের আব্বার টাকাও থাকে আপনাদের আর কোন ভাই ছিল বলে ইউসুফ নামের একজন ভাই আমি গো ছিল কই আপনাদের সেই ভাই বলে বাঘে খেয়ে ফেলছে সেই ভাই সাত বছর এখন খানা দিয়ে দিলাম আবার যদি আইও বিনিয়ামিনের না নিয়ে আইলে হবে না খানা বাবান তোমাদের পিতার কাছে আবদার করে বিনিয়ামে নিয়ে আসবা সবাই চলে গেছে একটারে নিয়ে আড্ডাও নাই এই আবার দিব একটারে নিয়ে বলছো বাঘে খাইছে বিনিয়ামিনের দেখে আমি একটু মনের সান্ত্বনা দেও যদি নিয়ে যাও নিয়ে আবার রওনা হয়ে গেল এইবার উসুম নবীর দরবারে যাওয়ার পর দরবারে দুইজন কইরা আলাদা আলাদা বিছানা দিয়ে দর বিছনা শেষ ঠিক আছে তার আসল খাস কামরায় ঢুকলেন দুই কেবার বিনিয়ামিনের সাথে মনে দিল খুলে কথা বলা শুরু করলেন আর বলে হলাম তোমার সেই হারানো আর ধরে রাখতে পারলেন না গলা যারা একাদলেন বললেন রে ভাই আমার বাবায় আপনার জন্য কান্না করে করে আর অন্ধ হয়ে গেছে আমার বাবা চোখে দেখে আর বলে আমার ইউসুপের জন্য কান্না করে আমার বাবা অন্ধ হয় ইউসুব কাঁদলে বিনিয়ামিন ও কান্না করলে রাতের গভীর বিনিয়ামিন বলে রে ভাই এই দশটা বাড়ি আপনার সাথে যেমন ব্যবহার করেছে কৌশল করে বিনিয়ামিন বেড়াই খেয়ে দিলে আর বললেন যাও যাও বিনিয়ামিন তোমাদের চুরির ফয়েসালায় বিনিয়ামিন আমার গোলাম হয়ে থাকবে যেতে পারবে না এখন আমার কি উপায় আমি বিনিয়ামিনেরও হারাইলাম শেষ পর্যন্ত আবার যখন খানার প্রয়োজন হয় ইউসুফ ইয়াকুব নবী বলেন ও সন্তানের আবার যা আমার বিনিয়ামিনের তালাস কর তাড়াতাড়ি বিনিয়ামিনের নিয়ে আসবি এবং নজর রাখবি কোথায় দৌড়া দুই ভাইয়ের দৌড়ায় মিশরের রাজধানীতে আইসা এইবার বলে বিনিয়ামিনেরে দাও দাও আমার বাবার কান্না দেখতে পারি না বিনিয়ামিনেরে ফেরত দাও টেনশন করে বইলা ফেলাইছে তুমি ইউসুফ নাকি এবার একটু ভালো করে তাকাইছে ভালো করে চেহারা দেখে মাথা দেখে কান দেখে করে কয় তুমি হ্যাঁ আমি তোমাদের ভাই এইবার সবাই পাও জড়া একাধার বলে অন্যায় করেছি পাপ করে দাও আমরা ভুল করেছি এই কান্নার রোল পড়ে গেল এখন রাজপ্রসাদের মধ্যে ইউসুবনবি বলে আর কান্নার দরকার নাই শুনছি আমার বাবায় নাকি অন্ধ হয়ে গেছে আমার জন্য তাড়াতাড়ি গিয়ে আমার এখানে হাজির করো আর আমার বাবা চোখে দেখে না যখন আমারে কুপে ফেলছিল জিব্রাইলের মাধ্যমে আমার মাওলায় জাম্নাতি পোশাক পাঠায় দিছে ওই পোশাকটা তোমরা নিয়ে যাও আর আমার বাবারে সালাম সাথে জামা নিয়ে রওনা হয়ে গেল নবী ডাক দিয়া কয় মানুষের আশেপাশে তো আমি তো ইউসুপের গন্ধ পাইতেছি যখন জামাটা নিয়া হাজির করা হয় জামাটা ইয়াকুব নবীর চোখে রাখা হলো সাথে সাথে চোখ দুটো ভালো হয়ে গেল যেই দিন ইয়াকুব নবীর চোখ ভালো হয় ওই দিনটা ছিল মহরমের আসুরার দিন এই বরকতের মাস এরে যুব না শিখো অতএব বয়ান কম আমল বেশি করার চেষ্টা করি নববর্ষের আমাদের মাস মহার হয়ে গেছে আল্লাহর নবীর দিন জমিনে জিন্দা রাখবো পিসপা হওয়া যাবে না লম্বা ঘটনা পাকের কাছে প্রমাণ করে দিল আল্লাহে সময় দাও রক্ত ঝরাও ওরে নবির উম্মতের দল তো বা করো পা শক্ত নামাজ সারবো না দাঁড়ি কাটবো না আজকে থেকে তো করি অন্যায়ের দিকে হাত বাড়াবো না অন্যায় করবো না দাঁড়ি কেটেনবিরেকা দাবো না অন্তর যদি ভালো হয় মুনাফিকি যদি না থাকে আল্লাহর মোহব্বত থাকে মরণের ভয়ে থাকে তাহলে খাটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন দাড়িওয়ালা নামাজ আয় আল্লাহ পর্দাওয়ালা সংসার দান করে নল আয় আল্লাহ নেক আমলের তৌফিক দান করে নল গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দান্ল ইমান আমল মজবুত করে ইম ফিরা ও নন মিন রব্বানা আতিনা ফির দুনিয়া ওয়ফিল আিরতি হাসানা ওয়কিনা বন্ায় মোহব্বতে মা বাবার জন্য দোয়াটা পড়েন রব্বির কামা হুমা কামারব্বায়নি রব্বির হাম কামা কামারব্বায়ী اللهم إنك عفون تحب العفو فعفواني يا, يا, يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا হাত তুলেছি আল্লাহ কত ওলা মায়ের কার আমরা হাত তুলেছেন কত সাতাদিওয়ালা মুরুব্বী হাজিস হাত তুলেছেন জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দেন আল্লাহ আজকে মেহনত মাহাফিল কবুল করে নেন টাকা পয়সা পরামর্শ দিয়ে যারা খেতমত করেছে কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নল যারা দান সৎকার করেছে কবুল করে নেন্ল আয় আল্লাহ আলোচনার বুল তুলি ক্ষমা করে দেন সবাব টুকু নবীজির রহজা মুবার থেকে আজ পর্যন্ত যত মোহমিন আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও সুন্দর মদিনা জিয়ারতের তৌফিক দান করেন্লাহ ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করায় দিয়ে নল কোরআন হাদিসের এলমের নুর দিয়া সিনা ভরপুর করে দেন অল্লাহ উচ্চ মাকাম দান করেন অহংকার মুক্ত জিন্দিগি দান করেন আয় আল্লাহ সবার দোয়ানো বিজির সিলায় কবুল করে নেন আয় আল্লাহ কারো হাত খালি ফিরায় তিন নারে মালি দুনিয়ার দরওয়াজা থেকে ভিন্ন দরওয়াজা খোলা আমরা গুনাগার গুণার কথা স্মরণ করে ক্ষমা চাইতেছি মেহরবানি করে নবী শিলায় মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ তালা সারা দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন ইসলামদের ক্ষেত্রে যারা জীবন দিল তাদের হেফাজত করেন্ল আয় আল্লাহ দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন এখনো যারা হেফাজতের পেছনে চেষ্টা করে কবুল করে নেন ইমান আমল মজবুত করে নল আয় আল্লাহ তালা সকলের দোয়ার নবীজির সিলায় কবুল করে নেন আয় আল্লাহ তালা অবাবিদের অভাব দূর করে দেন ঋণ আয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ বরকতি হালাল রিজিক দান করে নল হার থেকে হেফাজত করে নল সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন এর পেছনে টাকা পয়সা পরামর্শ সময় দিয়ে যারা মেহনত করে কবুল করে নেন গায়ে থেকে যা দরকার ব্যবস্থা করে দেন হল আয় আল্লাহ তালা নির ছিল মোনাজাত কবুল করে নেন আয় আল্লাহ কুদরতি হাত আমাদের কবুল করে নেন হল হেদায়াত করেন আল্লাহ আয় আল্লাহ তাল্লা প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাওয়া দেন বানায় দেন্লাহ ও আল্লাহ এই ময়দানে কারো হাত খালি ফিরায় দিন না রে আয় আল্লাহ সবাইকে দিনের খাদেম বানা দেন দুশ্মন থেকে হেফাজত করে মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ বেশি বেশি হালাল বরকুতির করে আল্লাহ পরস্পরে হিংসা চুরু করে মিল মোহায় সবার মনের ন্যাক আশাগুলো পূরণ করে দেনল আয় আল্লাহ জানিনা এই মসজিষে কে মা হারায়ী আয় কে ওরে সন্তান হারা ভাই বোন হারা অসহায় মতো হাত তুলেছে মেহরবাণী করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ আয় আল্লাহ প্রতি ঘৃণা জমায়ে জানল চলার পথে কুদরতি হাতে হেফাজত করে নল কোরআনের বড় কোথায় সকল কবর জান্নাতের বাগান বানা দেন যারা বেঁচে আসেন সুস্থতার মাকাম দান করেন্ল মরণ পর্যন্ত সহিভাবে দিনের ক্ষেতমতের তৌফিক দান করেন হাসাত মুক্ত কিবির মুক্ত জেন্দিগি দান করেন্ল আয় আল্লাহ নবীজির ওসিলায় মনাজাতের পেরেশানি দূর করে দান্লা বেশি বেশি নাকলের তৌফিক দান করেন্ল গুনা গুনাহের প্রতি ঘৃণা জমা দান গুনাহের প্রতি ঘিরা জমা দল আয় আল্লাহ তালা পাশ নামাজ বা জামাতের তৌফিক দান করে আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন কবুল করে নেন্ল আয় আল্লাহ মাদ্রাসার ব্যবস্থা আয় আল্লাহ আপনার বান্দাদের দিন কোরআনের দিকে মাদ্রাসার দিকে ঝুঁকায় দেন আল্লাহ আয় আল্লাহ রব আলিন দিনের খাদিম হিসাবে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ সবার দোয়া কবুল করে নেন্লান কবুল করে নেন্লা হাত কালি ফেরত দিয়ে না রে আল্লাহ সকলকে আপনার নামের অলি বানায় দেন্লাহ আয় আল্লাহ ইসলামের ব্যানার ওনাফিক থেকে বাঁচার তাও ফিক দান করেন্ল আয় আল্লাহ সকলের দোয়া নী জির সিলায় কবুল করেন্লাহ আয় আল্লাহ তালা মাদ্রাসা মসজিদ গুলো কমিটি মহোদয় যারা সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসার খেতমত করি আপনি কবুল করে নেন দীর্ঘ নেয়াদ দান করেন অল্লা আয় আল্লাহ তালা বারো ডিসেম্বর মাদ্রাসার মাহফিল কবুল করে নেন প্রয়োজনীয় জাগাই বি থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আহ লেভুক্ত করে হেফাজত করে নল হিজিমা আল আলাই আল আলিহিহি আজমাই আয় মাদ্রাসের এক মুরব্য সুস্থ সুস্থ করে দেন আয় যারা অসুস্থ করে দেন থেকে বড় ডাক্তার কেউ নাই করে আপনি আমিন আমিন আমিনা